আমি তানভীর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার সাথে আছে কোহোস্ট কাশিক। আজকের মুসলিম গ্লাস পডকাস্টের ফার্স্ট পর্বে আমরা আলোচনা করব ভ্যালেন্টাইন নিয়ে তবে তার আগে জেরে নেওয়া যাক আসলে পডকাস্ট কি আর দ্য গ্লান্সিটাই বা কি পডকাস্টের বিষয়ে যখন আমরা ফার্স্ট আলোচনা শুরু করলাম অনেকজনকে যখন বললাম যে আমরা পডকাস্ট করতে যাচ্ছি তখন বলল ব্রডকাস্ট তো এটাতে বোঝা যায় পডকাস্ট শব্দটার সাথে আমরা আহ খুব একটা পরিচিত না বাংলাদেশে এখনো তবে মোরল কনসেপ্ট সাথে আই সবাই পরিচিত আহ পডকাস্ট শব্দটা কাইন্ডার টেকনিক্যাল ডেফিনেশন আছে বাট সেটা তো আমরা যাচ্ছি না বাট প্লাস্ট এখন বর্তমান হচ্ছে টক শো বা একটা ইন্টারভিউ বা এ ধরনের জিনিসকে বোঝায় যেটা সাধারণত ইন্টারনেট মিডিয়াম টক শো এর সাথে পার্থক্য যদি আমি বলি বাট অ্যাকচুয়ালি এটা এসেন্সিয়ালি এটা একটা পডকাস্ট টক শো এবং অডিও টক শো এই অডিও টক শোতে আমরা অনেকজনকে গেস্ট হিসেবে আমরা ইনভাইট করব ইনশাল্লা সেখানে আমরা কথাবার্তা বলবো কথাবার্তা বলবো কি নিয়ে সেটা হচ্ছে কথাবার্তা বলবো ব্যাপারে যদি বলি আমরা সেটা হলো আমরা দেখি যে আমাদের এই সময়টাতে একটা সময় আমরা পার করেছি যে একই ঘটনা আমরা দুজন মানুষ একদম হান্ড্রেড পার্সেন্ট এইটি ডিগ্রি অপোজিট ভিউ দিয়ে বিচার করি বা দেখছি লাইক অনেক সময় আমরা পেপারে দেখি যে কোন এক নায়িকা সাহসী দৃশ্য একই বিষয়কে আমরা যেটাকে সাহসী কথা বলা হয় অশ্লীলতা চেতনা সেটা অ্যাকচুয়াল রিয়েলিটি হচ্ছে সেটা এক ধরনের ভাওতাবাজি তো এই আমরা একটা নির্দিষ্ট পার্সপেক্টিভ থেকে একটা ঘটনাকে বা একটা ফেনো মেনা বা একটা আমাদের বাস্তবতাকে বোঝার চেষ্টা করব। এবং সেটা হচ্ছে মুসলিম গ্লাস বা ইসলামিক থেকে দেখা আমাদের এখনকার সোসাইটিতে আমাদের মিডিয়াতে অনেক ধরনের টক হয় সেখানে আসে অনেক ভাব গাম্ভীর্যের সাথে অনেক গুরুঘার কথাবার্তা বলে বাট মোরল তারা আসলে একটা লেন্স দিয়ে সেটা লেন্স দিয়েই সবকিছুকে বিচার করে এবং আমাদের সামনে আসলে প্রেজেন্ট করে অল্টারনেটিভ একটা পার্সপেকটিভ বা অল্টারনেটিভ গ্লাস থেকে আমরা সবকিছু দেখতে চাই সেখান থেকেই সেই ইচ্ছা থেকেই বা সেই প্রয়াস থেকে চশমা পানি খাওয়ার গ্লাস না কিন্তু না না চশমা ধরতে পারো তুমি ধরো যে তুমি একটা উঁচু একটা বিল্ডিং এ অনেক হাই রাইজ একটা বিল্ডিং সেটা থেকে আর তুমি সাদা পানজাই পরা। আচ্ছা মনে হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন নিয়ে কথা বলার আগে আমরা পরিচয় হয়নি আমাদের গেস্টের সাথে আমাদের গেস্ট হিসেবে সালমান আচ্ছা আচ্ছা আটটা পার্সপেক্টর থেকে বলতে গেলে সে হলো কবি হ্যাঁ আহ গল্প লেখক আর এখন আটটা পরিচয় আছে যে আমরা সবাই লিখি আমরা আসলে একটু জানবো মাধ্যমে জানবো যে কেন আমরা ডাকলাম সাথে আমাদের সাথে একজন গুরু আছেন তিনি আছেন মাহুব ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালাম আলহামদুলিল্লাহ আচ্ছা লাভ গুরুটা কি রেডিওর রেডিওর লাভ গুরু নাকি ভাই আপনার সাথে কি লাল গোলাপটা আছে তো নাকি না আজকে লাল গেঞ্জি পরে ওখানে গোলাপ থেকে বেশি আলোচনা সেটাতে যাই সেটা বা প্রেম ভালোবাসার কথা আসলেই মানুষ বলে হুজুর হয়ে আসলে ভালোবাসার কথা কি সামথিং যে ভালোবাসা আসে আহ আসলে আসলে রিয়েলিটি হচ্ছে যদি আমরা বলি যে আমাদের সোসাইটিতে আমরা ভালোবাসার কনসেপ্টটা নিয়ে আই থিঙ্ক সব এক কাইন্ড অফ কনফিউজ ভালোবাসার বলতে যেটাকে আসলে মানুষ ভালোবাসা মনে করে সেটা সামথিং এলস সো জন্য ভালোবাসার আমরা সোসাইটিতে আমরা দেখি যে ভালোবাসার নামে অনেক কিছু হয় কি নাই সেটা আমরা বুঝি যে সোসাইটির এই বিষয়গুলো দেখে এইগুলা যখন আমরা বেন তখন দেখে আসলে ভালোবাসার জায়গায় কি জানি একটা কমতি আছে বাট ভালোবাসা নিয়ে কিন্তু উদযাপনের শেষ নেই লাইক ওয়ান উইক ধরে আই থিঙ্ক সামনে ভ্যালেন্টাইন ডে উদযাপন করা হবে রাইট আজকে তারিখ রাইট সেটা হলো ভালোবাসা তুমি কিভাবে ভালোবাসা বলতে অ্যাকচুয়ালি যে মানে যদি ব্রড সেন্সে যেটা আরকি ওই যে মোহাবা বলে আর কি যদি আপনি আরেকটা বলেন যে বলে যেটাকে আরকি সেই সেন্সে তো আবার ওটা অন্য বিষয় চলে আসে তবে মেনলি ব্রড সেন্সে আরকি লাভ হইতে পারে একটা ছেলে একটা মেয়েকে বা একটা ছেলে তার বাবা মাকে ভাই কে সবাই কে হ্যাঁ আচ্ছা আমি আসলে প্রশ্নটা কালনা করলাম যেটা বিষয় ভালোবাসা কি সব এই ধরনের ভাবের কথা আমরা কিন্তু প্রচুর বলি লেটস গেট স্ট্রেট টু দা রিয়ালিটিভ তুমি মনে করো তুমি একসময় আমাদের সোসাইটিস একটা ইসলামের অনেক আছে একরকম দেখি আর ইসলাম আমাকে আমাদেরকে আসলে ভালোবাসাটা কিভাবে দেখতে শিখায় ভালোবাসা কি অপরাধ কি ভালোবাসা কি অপরাধ নাকি নিয়ে আমরা পরে আসবো ওইটা সিরিয়াস আলোচনা ভালোবাসা কি পাপ একটা ছিল এটা মানে আমি বুঝায় বলতে পারছি না সময় নেই গরু কে কে কন্ট্রিবিউট আলোচনা করতেছি আরকি তো এখানে আমাদের সোসাইটিতে মোরালাইজ গত দশ বছরে বা পাঁচ বছরে বা মানে সোশ্যাল মোরাল থেকে আসলে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতে পারে তাকে নিয়ে ঘুরতে যেতে পারে তাকে নিয়ে হ্যাঁ বাংলাদেশে এখনো মানে কিছু এখনো বাধা নিষেধ আছে যেটাও করে আর যেটা বলতেছিলাম চাইছিলাম ব্রড সেন্স থেকে সরে আসছি শর্ট সেন্সে চলে আসছি শর্ট সেন্সে আসলে ইসলামে এগুলা তো অ্যালাউড না মানে তুমি বলতে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে খুব সীমিত কিছু ইন্টারাকশন তাদের হতে পারে ইসলামের সে কিন্তু এর বাইরে তো আসলে যেটা আমাদের সোসাইটি এখন যে জিনিসটাকে অ্যাপ্রুভ করছে সেটা ইসলামটা অ্যাপ্রুভ করে না হ্যাঁ এখন এখন আমাদের মনে করো যে সোসাইটিতে আমরা বিয়ের আগে যুক্তিটা হচ্ছে যে আমি একটা মানুষের সাথে সারা জীবন থাকবো সারা সারা সারা জীবন কাটা তার সাথে তার সাথে এক রুমে থাকবো এক ঘরে তো তাকে কি আমার চেনা জানার দরকার নাই আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় আছে না আমি যদি তাকে না চিনি তাহলে আমি তাকে আসলে কিভাবে থাকবো তার সাথে চেনা জানার বিষয়টা যে আসছেন সেটা হচ্ছে যে প্রেম আর বিয়ের কিন্তু দুইটা একদম ভিন্ন প্রেম করা যখন একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করছে তখন কিন্তু তারা একজন আর একজনকে করতেছে এবং প্রেমটা হচ্ছে দুই ঘন্টার কারণ এটা অনেক সময় যেটা আমি আমার লাইফে দেখছি যে আমি এক সপ্তাহের ভিতরে আমার গার্লফ্রেন্ড সাথে মিট করার চেষ্টা মিট করার সময় দুই ঘন্টা সেখানে মনে করেন যে ছোটখাটো একটা বিষয় হয়েছে যে সে লেট করছে বা আমি করছি চেষ্টা করেছি ঠিক আছে যা হোক কিন্তু ম্যারেজের ক্ষেত্রে কিন্তু তা না ম্যারেজের ক্ষেত্রে একটা মানুষের সঙ্গে যখন দিনের পর দিন থাকতে হয় রেসপনসিবিলিটি শেয়ার করতে হয় তার মানে তার অনেক কিছু সহ্য করতে হয় সেটা তার অনেক বদাভয় সহ্য করা সহ্য করা লাগে শুধু মুসলিমদের ক্ষেত্রেই হচ্ছে বা হুজুরের ক্ষেত্রে হচ্ছে বিষয়টা তা না অনেক মানে সেকুলার ইয়ে দেখা যাচ্ছে যে একটা মেয়ে একটা কমপ্লেন করতেছে যে আমি ছয় বছর দশ বছর একটা ছেলের সাথে প্রেম করছি কিন্তু বিয়ের পরে সম্পূর্ণ আলাদা ছেলেটা দশ বছর হচ্ছে একসাথে নিজে থাকার পরে দেখা যাচ্ছে যে এমনো হয় আমি এমন শুনছি তবে ছোট এক্সাম্পলাইতে চাই এটা হলো আমরা মাঝে মাঝে পারফিউম কিনি তাই না পারফিউম সামনে একটা টেস্ট থাকে আলটিমেটলি মানুষ বোতলই কিনে আলটিমেটলি তো এই কিছুদিন টেস্ট করবো জানাশোনা করবো হ্যাঁ তখন আমি তার সাথে আগে যে কেয়ারটা দেখাবো দেখাতাম এটা দিনের পর দিনটা আসলে দেখানো যায় না আদার পার্ট রাইট তো বিয়ের পরে এটা দিনের পর দিন আসল যেই মানে এই জিনিসটা ধরে রাখা যারা আদার মনে হয় যে আসল চেহারাটা বের হয়ে আছে কাইন্ড অফ যে বিরক্তি অপছন্দ হ্যাঁ বিরক্তি অপছন্দ এই জিনিসগুলো এখানে একটা কথা আছে যে আমরা যদি না দিই আমরা যদি মনে করি ইসলাম তো আসলে এটা মনে না যে আমাদের প্রিম্যারিটাল রিলেশনশিপ মাধ্যমে এটা করা উচিত রিজন ওয়ান হচ্ছে এটা আসলে আল্লাহ এলাও করেন নাই আর আমরা যদি গ্যারান্টি কি যে আমরা রাইট পার্সন খুঁজে পাচ্ছি দুইটা মানুষের সম্পর্কের ক্ষেত্রে যখন সেটা লং টার্ম রিলেশনশিপে যায় তখন স্যাক্রিফাইস বা মেনে নেওয়ার প্রবণতা মনে হয় আমার বেশি আসে ইসলাম যেটা ইসলাম যেটা হাদিসে আসছে যে ধার্মিকতাটাকে প্রাধান্য দেওয়া সে তার ওয়াইফের জন্য বা ইসের জন্য মানে একটা স্পাউস সঙ্গে পাঁচ দশ বছর বসবাস করার পরে কিন্তু তার ওই অ্যাফেকশন বা পাগলামি ধরনের যে ভালোবাসাটা ওটা কিন্তু থাকে না তো তখন দেখা যাচ্ছে সম্পর্কটা টিকায় রাখার জন্য সত্যি বলতে কখনই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে চেনা যায় রাইট কারণ এটা একটা অদ্ভুত বিষয় হয় যে একটা মানুষের সাথে কেমন আচরণ করবে এটা সে নিজেও জানে না আপানটিল সে নিজেই করে হ্যাঁ এটা মানে মোটামুটি ইম্পসিবল হয় কারণ বিয়ের আগে হয়তো দেখা যাবে আসলে ছেলেটা এই দামি দামি পারফিউম ইউজ করে হয়তো মুখে মাউথ দিয়ে তারপরে আসছে বিয়ের পরে দেখা যাবে হয়তো ঠিকমতো ব্রাশই করে না আমাদের আই থিং আমাদের বাংলাদেশে আসলে নাই আগের মতো যেটা আহ আগে ছিল ওইখান থেকে তো আসছে জিনিসটা বাংলাদেশে গেছে বা সব কারণটা কিং মুসলিম পাগলের মতো এটা নিয়ে আমি একটা ছোট মানে মনে হয় এই পূর্বকার ঘটনাশব শেয়ার করতে চাই আমরা যখন ঢাকা কলেজে পড়িটিভেন আমি আমাদের ঢাকা কলেজ ছেলে তো এমনি একটু বান্ধবের হয়তাম অবস্থা এদিক ওদিক সবাই সেজে গুঁজে বসে আসছে আমি আমার ফ্রেন্ড কেউ জিজ্ঞেস করলাম পারভেস ব্যাপারটা কি তখন বললো ভ্যালেন্টাইন তখন ও ঠিকমতো যায় না আসলে ভ্যালেন্টাইন কি বা এই টাইপের উৎসব আর এই ভ্যালেন্টাইন জিনিসটা তার আগে খুব একটা পরিচিত ছিল না আসলে পরিচিত করানো হয়েছে এই একটা শফিক রহমান শফিক রহমান ছিল এই লোকটা রাত্রে বেলায় একটা সময় লাল গোলাপ বিটিভিতে দেখো পকেট একটা লাল গোলাপ থাকতো সামনে অনেকগুলা প্রোগ্রামের নাম লাল গোলাপ ছিল মেবি হ্যাঁ সেই লোকটা ভ্যালেন্টাইন কি ভ্যালেন্টাইনের ইতিহাস আস্তে আস্তে মানুষের মাথায় ঢুকাই দিছে মানুষ করা যায় খুঁজতে থাকে তার মধ্যে বিটিভিতে কিছু একটা দেখানো মানে আসলে একটা লিগাল লাইসেন্স দেওয়া হ্যাঁ সবাই মনে করে বিটিভি দেখা দিচ্ছে মক্কায় যেমন মুশরিকদের মধ্যে আমর বিন লোহাই খুচাই এই লোকটা সিঙ্গল হ্যান্ডেডলি মূর্তি পূজা ইন্ট্রোডিউস করে তারপর এই মূর্তি পূজা আস্তে আস্তে ব্যবসায় পরিণত হয় এখানে একটা লোক বাংলাদেশের ক্ষেত্রে শফিক রহমান ভ্যালেন্টাইন কে ইন্ট্রোডিউস করে আমাদের মিডিয়াতে তখন এই অন্যান্য কার্ড কোম্পানি অন্যান্য বিজনেস যারা ইভেন্ট ইভেন্ট করে সবাই দেখলে খুব বেশ ভালো একটা কি বলে সুযোগ অন্য ওদের বিজনেস বা এগুলি ই করার জন্য আলটিমেটলি যে ব্যাপারটা এই ভ্যালেন্টাই জিনিসটা ওয়েস্ট যেখান থেকে আমরা ইম্পোর্ট করলাম ওরাই ঠিক মতো পালন করানা ইটস লাইক দেুক এট হ্যাঁ মানে উচ্ছিস্ট একটা জিনিস আমরা নিয়ে আসলাম সংক্ষিপ্ত শফিক রহমান বা শিক্ষুর রহমান বা এদের মতো যারা আছে একটা এজেন্ডা কিন্তু কাজ করে এই কালচারটাকে ইম্পোর্ট করে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে আসেন প্রশ্ন হচ্ছে আমাদের কেন ভালো লাগে জিনিসটা আজকে থেকে যদি সন্ধ্যার পরে আসবে এইটা এক দশটায় যদি আসে আফটার হ্যাঙ্গিং আউট উইথ হার বারিস এখন এটা ইস লাইক আমরা কেন মানে আমাদের সাইকোলজিক্যাল ইস্যুটা কোথায় যাই হোল হার্টেডারটা আমার তো মনে হয় আমার তো মনে হয় এই ছেলে বের মানে বাইরে যাওয়া বা দেখা করা এটার জন্য একটা লাইসেন্স শর্ট অফ লাইসেন্স টাইপের কিছু থাকলে খুব ভালো হয় এই মাস এই মাস হ্যাঁ গাম্বারি মাস আসলে হয় এর মাস শুধু ফেব্রুয়ারি না পয়লা বৈশাখ অন্যান্য যত দিবস আছে ইট হাজ অল বিকান্টাইন্স ডে মানুষ ওই দিন বের হবে এই শফিক রহমানের এজেন্ডা বাস্তবায়ন করবে যে মানুষ আসলে মানে আমরা যখন মানে ছোট ছিলাম বা আমরা যখন মানে কলেজ লাইফে লিড করতাম তখন আসলে মানে মজা করতে হবে এটাই হলো মেইন ইয়ে ছিল যে বেরোতে হবে দেখা যাচ্ছে যে মানে খুব প্রতি কিন্তু মেয়েরা দেখা যাচ্ছে একটু প্যাসিভ থাকতো কিন্তু ফ্রেন্ডশিপ ডেতে বা ভ্যালেন্টাইন ডে গুলাতে মেয়েরাও মনে মনে মনে মনে কিছু একটা চাইতো এটা পেডে যেত এই কারণে আমাদের মানে আমি যখন আমার কলেজ লাইফ একটু আমার কাছে মনে হয় মনে করিয়েন্স থেকে যে আমাদের স্কুলটা ছিল মিক্সড স্কুল কিন্তু ছেলেমেয়েরা আলাদা ছিল আপনার এইট পর্যন্ত তো এরপর লাইন থেকে বোঝা একসাথে ছিল আর কি আমার কাছে মনে হয় মুসলিমদের মধ্যে একটা একটা তারা এটাকে খুবই মানে মানে সব জায়গায় কোট করা হয় কথাটা বাট হুইলি যেটা আমাদের মধ্যে একটা কাজ করে সবসময় যে সাম আমাদের মধ্যে একটা উঠার একটা একটা ভিতরে কাজ করতে থাকে আগ্রহ মানুষের মানে হারাম করলে যে মজা লাগে অবশ্যই একটা বড় পয়েন্ট হচ্ছে আমার একটা প্রশ্ন যে আমরা কি মানে ভ্যালেন্টাইনার আসল চেতনা থেকে সরে গিয়েছি না যে নব্বই দশক থেকে তো এটা বাঙালির হাজার বছরের আবহনকালের ঐতিহ্য ঠিক আছে মানে চার্চের বিরোধিতা করে সৈনিকদেরকে বিয়ে পড়াতেন তো ভ্যালেন্টাইনের মূল চেতনা ছিল বিয়ে তো আমরা সেটাকে গ্রহণ করলাম হচ্ছে মানে প্রিম্যারিটাল লাভ হিসেবে আবার পশ্চিমবঙ্গ ইস টা এসেছে তো আসলে কি আমরা ভ্যালেন্টাইনের চেতনা থেকে সরে যাইবিদার একটা কথা বলি আসি শোনো চেতনা আমার দরকার আছে এবং সবচেতনা যে দিবসই হোক মনে হয় যে ভ্যালেন্টাইন দিবস আপনি দিতে যান বাংলায় পালন করে আসতেছে হাজার বছর ধরে পালন করে আসছে একটা কোশ্চেন চলে আসে আমরা যদি ভ্যালেন্টাইন কে তার অরিজিনাল চেতনা দিয়ে পালন করতে পারবো কিনা লাইক আমি আমার ওয়াইফকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে বললাম বা সে আমাকে নিয়ে এটাকে ওকে কিনা ডে টা আসলে চোদ্দ তারিখের সাথে কোন রিলেশনশিপ নাই আরকি এই রোমানরা খ্রিস্টানরা রোমানদের ইয়ে থেকে ইম্পোর্ট করছে ইনফ্যাক্ট কিন্তু এটা এই চোদ্দ ছিল না এটা পরে পরে কয়েক শতাব্দীর পর এই চার্চের লোক বা কারা এটা এই চোদ্দ তারিখ হিসেবে দাঁড়ায় যে চোদ্দ তারিখে ভ্যালেন্টাইন দিবস পালন করতে হবে সেকেন্ড অফ অল আমি যদি আমার ওয়াইফকে বলি হ্যাপি ভ্যালেন্টাইন হ্যাঁ উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন এখন আমাদের অনেকে বয়স হয়ে গেছে এসব বললে ভাববে যে ঢং দেখো এখন কথা আদৌ কি বলা যাবে কিনা এখন আহ কথাটা বললে আসলে ফটো আটেপের হয়ে যাবে ইসলামিক পার্সপেকটিভ থেকে কোনো আহ কাফিরদের অমুসলিমদের কোন উৎসব রিচুয়াল কাস্টমস যারা যারা এক্সক্লুসিভলি ওদের থেকে আসছে কোন মুসলিম পালন করে না আমাদের আমাদের ট্রেডিশন থেকে আসাও নাই সো এই হিসাবে এইসুলের অনুসারে আমরা আসলে নিজের ওয়াইফকেও প্রিন্সিপাল্সিপাল একটা হাদিসও আছে আমি আমার বিবাহিত স্ত্রী কেউ ভ্যালেন্টাইন দিবস সেলিব্রেট করার জন্য বললাম হ্যাপি ভ্যালেন্টাইন আচ্ছা একটা ডিফারেন্ট একটা আমি সালমানি কবি রাইট কবি থেকে যদি বলি যে বাংলা লিটারে এটাকে কিভাবে পোর্ট্রে করে আর ইন ইন কন্ট্রাস্ট ইসলাম বিষয়টা কিভাবে দেখে তোমার কাছে এটার মানে আমরা যে প্রেমে পড়ছি দেখা যাচ্ছে যতটা প্রয়োজনীয় যতটা প্রয়োজনীয় বা বায়োলজিক্যালি একটা মানুষ হিসেবে আমরা প্রেমে পড়ছি তার আগে প্রেমে পড়ছে এর কারণ হচ্ছে যে লিটারেচারের সাথে আমাদের সম্পৃক্ত মানে আমি মুসলিম ভালোবাসার জন্য সব উপন্যাস খারাপ গল্প উপন্যাস আমাদের আমাকে ভুল শিক্ষা দিচ্ছে বিষয়টা তা না মানে আমি একসময় উপলব্ধি করছি যে মানে ওয়েস্টে যেরকম মনে করা হয় যে একটা মেয়ে বা একটা কিন্তু সে এখনো একটা মেয়েকে দেখছি মানে আমার হয়তো মানে এজ এ মানুষ মানে এখনো ওই প্রেমে পড়ার মতো হয় না কিন্তু আমি ওই যে গল্প পড়ে আসছি যে এই বয়সে প্রেমটা হয় এই বয়সে প্রেম করার জন্য উপযুক্ত সময় আর বিষয় হচ্ছে যে প্রেম জিনিসটা অনেক বেশি ওভার ডেটেড আর কি মানে মনে হয় যে প্রেম ভালোবাসা ছাড়া জীবনে আর কিছুই নেই এবং জীবনের সব আনন্দ হচ্ছে মানে প্রেম ভালোবাসার ভিতরে এটা মনে হয়েছে আহ এটাই আর কি আর ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি প্রেম ভালোবাসার পার্থক্যটা দেখায় তাহলে ইসলাম যেভাবে আসলে আমাদেরকে প্রেমটাকে আমাদের কাছে নিয়ে আসে সেটা আমার কাছে মনে হয় যে এটা পারফেক্ট বলার দাবি দেখে না তবে ইসলাম প্রেমটাকে দেখা ইস্ট মানে হ্যাঁ অবশ্যই লাভ একটা ইয়া জিনিস মানে ভালো জিনিস এটা তো মানে কেউ যদি যেমন আছে যে কেউ যদি তার মানে আল্লাহর স্মরণ ব্যতীত যদি তার ওয়াইফের এর সঙ্গে সময় কাটায় তাহলেও তার নামে লেখা হচ্ছে হ্যাঁ তো মানে ইসলাম হওয়া উচিত মানে এটাই হওয়া উচিত কারণ একটা মানুষের জীবনে প্রেম প্রেম তো স্বর্গীয় তাই না তাছাড়া প্রেম করেছেন ইউসুফ নবী প্রেম করেছেন মুসা নবী এগুলা তো বাংলা অংশ তো এ ব্যাপারে সালমান ভাইয়ের মূল্যায়ন আচ্ছা এখানে এই যে গানটার কথা বললেন আপনি আসি ভাই সেটা বলছে এটা আমি আসলে একদিন মানে তখন আমি মুসলিম তা আমি বাসে আসছিলাম সময় মুসলিম ছিল না আরকি হ্যাঁ না আমি আমি মুসলিম ছিলাম না আগে আমি নাস্তিক ছিলাম ছিলাম একদম ছোটবেলায় বিভিন্ন ইয়ে ছিলাম আরকি এবং আমি যখন ইউনিভার্সিটি লাইফে প্রবেশ করি তখন আমি আচ্ছা যখন মানে এখন যে কাহিনীটা আমি বলছি সেটা হল যে আশিক ভাই যে ঘটনাটার কথা বললেন সেটা হচ্ছে যে আমি সমস্ত কুমিল্লা থেকে ঢাকা আসছিলাম তো ওই এসি বাস গুলাতে ওরা একটা ছাড়ে বা বিভিন্ন রকম গান টান বাসে তো হয় তো এই গানটা আর কি শুনছিলাম তো গানটা শোনার পরে আমার আসলে আমি যে কি করবো আমি বুঝতে পারছিলাম না মানে গানটাতে এত পরিমাণ মিথ্যাচার করা হয়েছে মানে উইদাউট এভিডেন্স নবির আসুলদের নামে ভয়ানক ধরনের কথাবার্তা বলা হয়েছে তো এই যে প্রেমের এবং এই যে ইউসুফ নবীর যে ঘটনাটা বলে যে জোলেখা এই জোলেখা আসলে আহ মানে জোলেখা এই নামটা এই নামটা আসলে কোথাও আসে নাই এই এমনকি বনির সাহেলের বর্ণনাতেও আমি এটা পাই এই নামটা মানে বাঙালি কবিরা আনছে নাকি আনছে আমার জানা নেই মানে সবাই জানে টাইটানিক একটা জাহাজ ছিল কিন্তু এই যে জ্যাক রোজের প্রেম কাহিনী দেখাচ্ছে এটা তো আসলে পুরাপুরি ভুয়া তো বানানো আরকি কবিকল্পনা সমস্যা আছে কিনা যে হিন্দুদের মধ্যে একটা মানে কবি তব মনোভূমি অন্যরকম আমার কাছে মনে হয় কি আহ এখনকার যে কালচারটা খুব কালচার এভরি ইস্যুকে আমার একটা সুলতান চলে ওখানের মধ্যে টার্কিশ খালিফাদ কেউ হেরেম খুবই ধরনের একটা জিনিস পত্র করে আবার দেখায় সেটা হচ্ছে যেমন হিস্টোরিক্যাল ফিগার গুলো আছে যেমন হিস্টোরিক্যাল ফিগার লাইক আইনজালু এর যুদ্ধে মুসলিম কমান্ডার কুতুজ আমি তার ব্যাপারে যে তাকে দেখাইতেছে তার সাথে প্রেম তার সাথে প্রেম ছিল ছোটবেলায় বড় বেলায় গিয়ে মিলছে সেই সব টিপিক্যাল বাংলা সিনেমা কাহিনীগুলো আরকি সামহা এই পার্সোনালিটি গুলোর সাথে প্রেম জিনিসটা ঢুকাই দিয়ে এটাকে একটা স্পাইস দেয় যারা মানুষ খায় এইটা আর মানুষ নেয় না যেমন সেই মহিলা মিনিস্টার ওয়াইফ অফ কি বলবো ক্যাজুয়ালিং বাটানোর জন্য এবং লাস্টেছিল এরপরে উনার জামা টানা ছিঁড়ে ফেলছে তখন মিনিস্টার ওই যে তার হাজবেন্ড আসছে এবং সে দেখছে যে ইসুকুল পালা যাচ্ছিল এবং তার ওয়াইফ তার পিছনে দাঁড়ায় এখন ইউফ আল্লাহ সাল্লাম এর ঘটনা তাকে কুয়ায় ফেলা থেকে নিয়ে একদম তার মানে শাসন পাওয়া পর্যন্ত পুরো ঘটনার মূল শিক্ষাটা পূরণ হচ্ছে তার আর এখানে এর থেকেও বেশি আমি বলবো যে কাহিন্ত পুরোপুরি বিকৃত করা হয়েছে রাইট আহ আপনি একটা লিটারে পয়েন্ট বললেন না ওই যে সুলতান সোলেমানের একটা ঘটনা দিয়ে ওইখানে আমি একটা পয়েন্ট আমার মাথায় আসলো সেটা হচ্ছে যে মানে কবি সাহিত্যিকরা কিন্তু নর্মালি একটু হয় মানে সেন্সিটিভ বলতে কি তারা খুব সহজে লাভ রিলেশনশিপে জড়াইতে পারে মানে তাদের পড়া ক্ষমতা যাই হোক সেটা খারাপ হোক তো এখানে যেমন কবিতা বা গান এগুলো একটা মানুষকে ইমোশনাল করে দিতে কিন্তু আমি যে পয়েন্টটা সেটা হচ্ছে দেখেন সুলতান সুলেমান বা যে কোনো ইয়েটা আমাদের বাংলা সাহিত্য দেখেন কবিরা দেখাই যে আহ মানে এই সুলতান অমুক ওই রাজা অমুক করছে মানে সুলতান সুলেমান কিন্তু টার্কিশদেরই অ্যাকচুয়ালি মানে একজন সুলতান মানে সুলমান দা ম্যাগনি টার্কিশদের একটা মানে প্রাই কিন্তু তার তাদের সম্পর্কেও কিন্তু তারা মানে আমার যতদূর আমি তারাও দেখেন এটা লিটারে কবিদের উপরে সচেতন হয় তোমার পরিমাণ হ্যাঁ আব্দুল বিন রাহ ছিলেন বেসিকলি এই বিষয়টা এরকম একটা মিথ্যা এবং একটা আমার কাছে তারা এমন একটা একটা ভাইভ দিবে যে সামথিং ভেরি পবিত্র গ্লোরিয়াস মনে পড়ছে আহ আসলে কথা কেন বলতেছি এই কারণে যে একটা খারাপ জিনিস ভালো সুন্দর করে পোট্র করা যায় কিছু মানুষ এমন সুন্দর করে কথা বলতে পারে যারা একটা রাইট জিনিসকে রং এবং রং জিনিসকে রাইট ভাবে রিপ্রেজেন্ট করতে পারে যেমন আমি বলি আনিসুল হক বাংলাদেশের যে হক সাহিত্য পুটুন্দা বলে কি। তো যাই হোক সে একটা বই লিখছিল দ্বিতীয় প্রখর বাংলা এক বছর পড়ছিলাম কাহিনীটা এরকম একটা মেয়ে তার মা তাকে ছেড়ে চলে গেছে অনেক আগে ছোটবেলায় তার মাথা চলে গেছে এই জন্য সে তার মায়ের খেপা খুব তার রাগ কেন তার মা করতেছে কেন তার মায়েরিটা হচ্ছে এরকম তার মা আরেকজনের সাথে পালায় মেয়েকে রেখে চলে গেছে স্বাভাবিকভাবে মে আপসেট কিন্তু মেয়ের লাইফে সেই ঘটনা ঘটছে আবার তারও একটা সংসার আছে তার মনে হচ্ছে তার বইয়ের বইটাতে পরকিয়া তার যে ফিলিংটা তার যে এক্সট্রা মেন্টাল রিলেশনশিপের ফিলিং এটাকে এমন ভাবে সুন্দর এরকম কিন্তু বলে কবিতা বলে যে চিৎকার করে বলতে ইচ্ছা করতেছে আমি পাইছি আমিও প্রেম করছি লাইদিস এই জিনিসটাকে এত ভাবে হাইফ দিছে এবং কাইন্ড পর কি জিনিসটা এই নোংরা রিলেশনশিপ এখানে পোর্ট্রি করছে খুব দিস ইস হোয়াট দা পু তারিটি লিটারেচারের কোর প্রবলেম হচ্ছে এখানে এটা শুধু বাংলা লিটারেচার কিনে আমি যাই না আমি আসলে লিটারেচার খুব কম পড়ছি কারণ আমি আসলে খুব লিটারেচার কম পড়লাম একটু ফ্যাকচুয়ালি আমার পার্সোনালি ফ্যাকচুয়াল বেশি আর কি গল্প কবিতা পড়ছে সাথে সাথে ওই মহিলা কিন্তু ইউসুফের উপর দোষ চাপেছে যে দেখছো তোমার সার্ভেন্ড কি করতেছে তো এই যে যে অপরাধী সে নিজেই মানে যে তার তা তার উপরে দশ পেয়েছে এটার সাথে বর্তমান কিছু ঘটনার মিল পান বইয়ে অশ্লীলতা থাকে সকল অশ্লীলতা যে হাদিসের মধ্যে তারা অশ্লীলতা খুঁজে পায় ঘরে ঢুকতে অনুমতি হাদিস তারা বলছে অশ্লীলতা যে অশ্লীলতা যারা প্রমোট করে তারাই এই ছোটখাটো বিষয়গুলাতে নাকি অশ্লীলতা খুঁজে পায় যারা মানে যারা খেয়াল খুশি হিসাবে সবকিছু করতে চায় মানে আমার ইচ্ছা আমি যা যা এরা এদের একটা আলাদা একটা ফেয়ার আছে হ্যাঁ এই ভয় থেকেই ওরা ইসলামের এইসব রিজেক্ট করে যেসব জিনিস মানে ইসলামকে যদি হালকাভাবে ভাবে অ্যাকসেপ্ট করে ওদের রীতিনীতিও কিন্তু কিছুটা অ্যাকসেপ্ট করতে হবে আসলে মানে কনসিকোয়েন্স অনুসারে অনেক অশ্লীলতা বাদ দিতে হবে মানে এই জন্যই এরা এইসব এই মানে মাদ্রাসার ওখানে অশ্লীলতা খুঁজে পায় কারণ ওদের রিজেক্ট করতে হবে আসলে ওদের প্রিন্সিপাল ইসলামের প্রিন্সিপাল রিজেক্ট করার মাধ্যমেই ওদের নিজস্ব আহ রীতিনীতি বা নিজস্ব ধ্যান ধারণা এস্টাবলিশ করাটা সোজা হয় তারা এটা নিয়ে একটা বিগ ডিল করবে যে দেখো তোমরা মুসলিম এরকম বা তারা এর থেকে খারাপ কোন ভ্যালু আসলে আহ দেখা যাচ্ছে আরব করে বসে আছে রাইট বা আরো সিভিয়ার কোন একটা ম্যাটার তার হয়তো খুব ইজিলি লাইক যেমন এই যে লোকগুলো কথা বলে মাদ্রাসের এইসব জায়গা থেকে তারা একটা রং একটা ক্রুকেট করে এবং সেটা নিয়ে একটা বিডি করে এনে ভাই একটা টপিক কথা বলি সেটা হচ্ছে আমাদের এই টাইমে আসলে তারা একটা সমস্যা থেকে অনেকে সহজে বেরোতে পারে না সেটা হচ্ছে তাদের ইসলাম গ্রহণের আগে সামহার কোন রিলেশনশিপে ছিল এখন এখন বুঝতে পারছে যে না আসলে আই ক্যান কন্টিনিউ লাইক দিস বিকজ এটা হারাম তারা একটা ডিলে মারাতে আসলে কি করবে না এখন এটা আসলে কি করে আমি আসলে সালমানকে জিজ্ঞেস করবো কারণ সালমানের আই থিঙ্ক শর্ট অফ এক্সপিরিয়েন্স আছে এই ধরনের একটা রাইট তো আমার কাছে আমি যখন কি করা উচিত বলতে গেলে আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে প্রেজেন্ট রিলেশনশিপটা কাট করা উচিত কেন কাট করা উচিত এর পিছনে আমার অনেকগুলো লজিক আছে কারণ আমি নিজে অনেক কিছু মানে আমার জীবনে সাফার করা লাগছে তাই দেখা যাচ্ছে যে আহ অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে অধিকাংশ সময়ে দেখা যাচ্ছে যে দুইজনের মধ্যে একজন ইসলামের দিকে আসে আর একজন তার প্রভাবে জিনিস মেনে নেয় যে আমার কাছে আমি ইমোশনালি একটা মানুষের সাথে একটা নতুন করে রিলেশনশিপ করতে যাচ্ছি না এই হিসেবে একজন মেনে নেয় কিন্তু দেখা যাচ্ছে যে তার সঙ্গে বিয়ে হলে বা ইয়ে হলে পরবর্তীতে অনেক ধরনের প্রবলেম ফেস করা লাগে ভবিষ্যতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মাঝে মধ্যে নিজের মনে হয় যে না আমি এটা পেতাম পেলাম না এরকম কিছু বিষয় চলে আসে অসীটা অন্য বিষয় আর পরে কি করা উচিত পরে কি করা উচিত এই বিষয়ে আমার মনে হয় যে দুইটা একটা হলো যে হ্যাঁ হ্যাঁ শেষ করো মানে মানে যে বিষয়গুলো আরকি মানুষের ইমোশন গুলাকে বুস্ট আপ করে সেই জিনিসগুলা থেকে দূরে থাকা যেমন আমি ফার্স্ট এ যে মিউজিক বা মনে রিলেশনশিপ লাভ টাইপের করতে গেলাম তোমার শুনো আমি আজকে সকালে আমার বউয়ের আঙ্গুল ধরে সুফান আল্লাহ সুফান আল্লাহ বললাম এগুলো আছে যে আহ প্রেমে পড়া হচ্ছে একটা রোগ কেউ যদি প্রেমে পড়ে তাহলে সে যার প্রেমে পড়েছে তাকে জন্য বিয়ে করে নেয়ালি কিছু ইস্যু আছে বা আমার কাছে মনে হয় যদি পসিবল হয় যে বিয়ের আগ পর্যন্ত একটা ইমোশন ফেস থাকে এরপর আস্তে আস্তে ডাউন হয়ে যায় প্রেমটা কিন্তু একটা কাইন্ড অফ একটা কন্টিনিউ একটা হাই স্টেট অফ ইমোশন সারাক্ষণ একটা ফিলিং হ্যাঁ বিয়ের পর একটা ডাউন হয়ে আসে যাকে পছন্দ করছে তাকে পাইলে ভালো এটা গুড যদি হয় একটা আদার পার্টির আর যদি ওই সে তার আগের লাইফে আসে দেন ডেফিনেটলি নো এখানে আমার কাছে মনে হয় আর আদার পার্টিকে ইনভলভ করলে জিনিসটার মধ্যে যে ইয়েটা চলে আসে লাইক মনে করো এরকম কখনো কোনো করছে যেটা হলো সে তার মধ্যে যখন আমি বলছি ঠিক আছে যেটা হচ্ছে বিয়ে করতে হবে এখন এটা যদি তোমরা তারা করতে চাই দেন এটা জন্য রেঞ্জে যতটুকু সম্ভব আমার কাছে মনে হয় এটা আই থিঙ্ক চেষ্টা করা উচিত যদি বেটা হয় না হলে সমস্যা হলো আসলে অনেকে বিয়ে আমার না বন্ধু বান্ধব বন্ধু বান্ধবদের এক্সপিরিয়েন্স থেকে বলছে কি এরা আসলে পলায় বা কিভাবে বিয়ে করতে চায় প্রবলেম হয়েছে বাংলাদেশে আনুষ্ঠানিকতা এত ডিফিকাল্ট মানে বিয়ে ব্যাপারটা এত কঠিন করে রাখা হয়েছে ইনফ্যাক্ট এরাও বিয়ে করতে সাদ ভাবে কেউ কেউ আছে যে ওই আকাশ বাতাস বিয়ে করে ফেলছে এটাই বলতে চাইছিলাম যে বলে আমি বিয়ে করিনি প্রেম করিনি তো মজাটা আসতে আর কি আপনি তো মজাটা আসতে দিলেন না আচ্ছা বলো বলো হ্যাঁ শুনিলাম বলো হ্যাঁ আচ্ছা আমি আমার ইয়েটা একটু রিপিট করি আমার পয়েন্টটা একটু রিপিট করি সেটা হচ্ছে একটা বিষয় আমরা দুজন একমাত্র বিয়ে করে ফেলাম কিন্তু আমার কিন্তু সেই মানুষটা যখন ইসলামে আসে এবং এটা সাহাবি রহুমদের ক্ষেত্রেও হয়েছে যে যখন একটা মানুষ ইসলামে আসে তখন সে তার অধিকাংশ ইয়েটা অধিকাংশ পিছনের জীবনটা সে পিছনের আদর্শ গুলো পিছনের চিন্তাগুলো এটাই কিন্তু পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা একটা ধাক্কা খায় মানে অনেকটাই রিলেশনশিপ যারা তাকে বিয়ে করার জন্য রিলেশনশিপ করে তারা চিন্তা থাকে যে আমার আমার হাজব্যান্ড এরকম হবে আমার হাজব্যান্ড এরকম হবে আর এই ছেলেটা বা এই মেয়েটা চিন্তা করতেছে মানে কথা কথা ফেসবুক একটা যে আমাকে ফচরে উঠা দিবে কথা কথা বলছে না কিন্তু অন্য এই ছেলেটা এখন বিরক্ত হচ্ছে যে তার বউ কেন দেখা যায় হ্যাঁ বল শেষ কখন আর জিনিস আছে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে ইসলামিক যেটা আমরা যে ইসলামিক বা না করে বিয়ে করতে পারে না এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার যদি তাদের ভিতরে রিলেশনশিপ না থাকে ওই ধরনের নর্মাল রিলেশনশিপ থাকে সেক্সুয়াল রিলেশনশিপ পর্যন্ত না যায় তাহলে তার বিয়ে করা রাইট আছে যদি তা হয় তাহলে তাদেরকে অ্যাকচুয়াল পরিপূর্ণ তবা না করে যদি তারা বিয়ে করে ইসলামিক অনুযায়ী আছে যেটা আমি আপনাকে বলি মানে আর কি হয়ে যাচ্ছে আরকি যেহেতু আমরা সেটা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে মনে করেন যে আপনি একটা হোল হার্টেডলি খুব পিওর হার্ট নিয়ে তো অবা করতে হবে এবং আপনার সাথে আপনাকে দিচ্ছে না বলেন একটা মানুষের সাথে একটা মেয়ে আসলে তাদের ভিতরে জেনা হয়েছে না মন থেকে তবে সেই ছেলেটার ভিতরে এখন ওই সেন্সটাই আসে নাই যে এটা রং সে মন থেকে তো ছেলেটা বলবে যে আমি তবা করে ফেলছি ওকে বিয়ে করো যাদের সামহ হারটা একটু হবে আমার পার্ট মানে কখনো কখন আমি দেখছি যে বিয়ে জিনিসটা সর্ট অফ ইনসেন্টিভাবে কাজ করে ইনসেন্টিভ এর কারণে একজন যদি আসে আর একজন যদি নিম রাজি হয় বিয়ের পর আস্তে আস্তে চলে আসে বাট এটা বেশি হয় তখন যখন ছেলে আসলো মেয়ে আসে নাই কারণ ছেলেদের চেঞ্জ হয় না কারণ ছেলেরা ডমিনেন্ট হয় বেশি ওইসব জায়গায় আমি দেখছি এটা ওয়ার্ক করে না তো আমি ওই আর দেখতেছি যে আসলে তুমি যেটা বলতেছো একদম প্রপার তবা মেয়ে বিয়েটা হবে না বাট মোটামুটি হয় এই চেঞ্জটা হয় না যদি হয় তাহলে হবে না সেটা ঠিক আছে আমি তোমাকে বললাম লেভেলের রিলিজিয়াস কমিটমেন্ট যদি থাকে মিনিমাম লেভেলের মেবিটা কাজ করে বাট অ্যাপসোলিক লেভেল একদম সম্ভব মস্ত সম্ভ হবে না আচ্ছা যে বিয়ের পর ম্যারেজ ফজরে উঠাই দিবে আমাকে হ্যাঁ লাইক দিস এটা মানে এটা আসলে কেন মানে কাজ করে কিন্তু আসলে বিয়েটাকে ফ্যান্টাসি কেনা তুমি কিন্তু যে মানে ওই যে আমরা মানে আগে এটা ইয়ে ছিল কার্টুন ছিল যে ১৪ ফেব্রুয়ারি হলো যে ভালোবাসা দিবস এখানে একটা ছেলে একটা মেয়ে পিছনে দৌড়ায় বেড়াচ্ছে দেখাচ্ছে যে একটা মেয়ে একটা ছেলে পিছনে দৌড়াচ্ছে রিজেন হচ্ছে যে করছে হ্যাঁ হ্যাঁ তো বিষয়টা হলো এরকম যে রিয়েলিটি আর রিয়েলিটিটা বোঝা যায় যখন আসলে খুব মানে হিউজ ইম্পর্টেন্স আরম্ভর দিয়ে মানে যে ছেলেরা ইনফ্যাক্ট এরা ইন রিয়াল ইরেসপন হবার কথা কারণ একটা কর্মঠ ছেলের এত টাইমে থাকার কথা না এই টাইপের জিনিস নিয়ে থাকবে এটা যে এটা সোশ্যাল কোন রেসপনির কোন বিষয় নাই এনি টাইম এনি ওয়ান খুবই ভালো বল এবং ইনসিকিউর রিলেশনশিপ যেটাকে আমরা সোসাইটিতে এত বেশি ম্যাগনিফাইড এবং খুব বিশাল কিছু একটা কিছু মনে আমি মসজিদা যেতে ওইটার শব্দ কানে আসে তো একবার শুনছি যে নায়িকা নায়ক কে বলছে যে তুমি কি আমাকে ভালোবাসো না নায়ক বলছে ফ্লাট করলে কি ভালোবাসা হয় নাকি ওর তুমি শুনেছি জীবন শেষ কাছে আসার গল্প কাঁচা হাসের গল্প শুধু এটা না তুমি তো বললাম কাঁচা গল্পের মানা তৈরি হচ্ছে পলিথিনের মধ্যে বাচ্চা যৌথ গবেষণা যৌথ গবেষণা রিসেন্টলি যেটার জন্য যৌথ গবেষণা মানে বিশ্ববিদ্যালয় এখন এই যে কাছাষের গল্প এটা হচ্ছে একটা সাইড দেখায় এর পরবর্তীতে কি হয় বা এটার আলাদা যে নেগেটিভ কনসিকা কারণ তাদের এই জিনিসটা নিয়ে তারা কিন্তু এই যে কনসিকুয়েন্সটা পিছনের যে মানে কেন এই হচ্ছে কেন এই ঘটনা ঘটনা তারা বদল করে না বা তারা লিঙ্ক করে না সামহা তাদের যে কর্পোরেট কালচার সামহাটাকে তারা মানে যে কোন সোসাইটিতে এটা এটা গবেষণা গুলার একটা বিষয় আছে এখানে একটা পক্ষ যদি মানতে না চাই অপর পক্ষ বলা যায় তোমাকে জঙ্গি অপবাদ দিয়ে ধরিয়ে দেব আসলে দুইটা জিনিস আমার কাছে মনে হয় আরকি থাকা দরকার দেখানো তোমরা যে সামনে আল্লাহ হেল্প করুক আল্লাহ আল্লাহ রাখা করুক এইসব ইয়ে থেকে আচ্ছা এই বিষয়গুলো মিডিয়া বা মানে অনেক অনেক তারা এই জিনিসটাকে স্বীকার করতেছে কিন্তু অনেকে যারা বিশেষ করে আপনার মানে আমি যে জানি কিনা কিন্তু তারা এটা স্বীকার করতে চায় না কিন্তু আসলে যে সোসাইটির জন্য এটা খারাপ মানে ভালোবাসা দিবস যে আসলে মানে এই ধরনের নোংনামি যে আসলে শুধু মুসলিমরা সাফার করতেছে গুনা হবে এটা তো অবশ্যই হবে আমরা স্বীকার করি কিন্তু মানে দুনিয়ায় যে ক্ষতিটা যে সোসাইটির সোশ্যাল বন্ড যে কলাপস করতেছে এই ধরনের প্রবলেমের কারণে আহ এই যে প্রবলেম গুলা হচ্ছে পলিথিনে মোড়া শিশুর এটা কিন্তু মানে অনেক স্বীকার করতে চাচ্ছে না বা মিডিয়া ওইভাবে আমাদেরকে কিন্তু দেখাচ্ছে না বিষয়টা হয়তো আমার মনে হয় লাভ টা কেমন ছিল হ্যাঁ আমি একটা মানে একটা ইস্যু ইস্যু আনার চেষ্টা করছিলাম যে আমাদের পডকাস শুনে সবাই ভাববে হয়তো বা ইসলাম রোমান্টিকতা বা রসকশহীন একটা রিলিজন আমাদের আমাদের কোন মন নাই হ্যাঁ না মানুষ এটা নিয়ে খারাপ কথা বলে তুমি জানো না কিনা মানুষ বলবে যেটা তো বাচ্চা বাচ্চা পয়দা করার মেশিনেরা যারা তখন তারা এই জিনিসটাকে কিন্তু মানে একেবারে দু একটা জিনিস নর্মালি মানুষ হয়তো বা যেগুলো জানে না একটা জিনিস বলতে মানে উল্লেখ করা যায় এটা হলো যখন সাইদিন আইসার কোন একটা মাংসের যেখান থেকে মানে এটা কিন্তু একটা পাবলিক জিনিস ইনফ্যাক্ট পাবলিক মানে কি ফ্যামিলি কিন্তু নৌন এফেয়ার্স অন্য অন্য সবাই দেখেছে এমন না যে একটা গোপন জিনিস রিফিল করা হয়েছে অনেকে দেখছে আর এই ভালোবাসার যে প্রকাশ একজন জিজ্ঞেস করেছিলেন আপনি সবচেয়ে কাকে ভালোবাসেন ফার্স্টে তার বাবা হ্যাঁ এই যে প্রথমে সরাসরি বলে দিলেন যে আয়সা আমার ওয়াইফকে সবচেয়ে বেশি ভালোবাসি এর মনে হলো যে এই ভালোবাসার ব্যাপারে ইসলাম মোটামুটি ভার্বস বাট উইদিন দ্য লিমিট অফ আল্লাহ তালা এটাকে ফুলফিল করার জন্য একটা একটা গাইড একটা ফ্রেম ওয়ার্ক সেটা হচ্ছে ম্যারিজ এটার মধ্যে এরপর হচ্ছে এটা তাদের ব্যাপার আর ইসলাম ওই জিনিসটাকে আমাদের ইসলামের ক্ষেত্রে একটা নিয়ে হ্যাঁ মাহবুব ভাই আছেন আপনি আছেন মানে আমি এই জায়গায় শুনেছি একজন সায়কের আমি নাম বলবো না তো উনি বিষয়টা বলতে যে লাভ ইটসেল বলতেছেন যে লাভ মানে কেউ একজন যদি কারো প্রেমে পড়ে কোন বিপরীত প্রেমে পড়ে যায় যে কোনো কারণে যে প্রেমে পড়াটা নাকি আসলে হারাম না কিন্তু হাউ মানে কি বলবো মানে আমরা এই প্রেমে পড়ার পরে আমরা কি করছি এটা কি এটা কি সত্যি কথা মানে আমি আমি জানি হ্যাঁ হ্যাঁ সে দেখা যাচ্ছে যে পাপ হবে মানে সে তাকে দেওয়ার দিচ্ছে তার বাবাকে বিয়ে করার জন্য আমি তোমার বলি মনে করো ছেলে আচ্ছা হ্যাঁ আমি যেটা জানি যে আহ ইভ টু প্রপার চ্যানেল এটা আরকি আমার একটা না বললে না মাহব ভাই বলার পর মনে পড়ছে আসাদাম রেসিং করতেন ছিলেন আহ কম বয়স্ক তখন আসা উদ্দিন রেসিং এর ক্ষেত্রে আগে তুমি জিততে এখন আমি জিততেছি এটা জিনিস খেয়াল করোসলামের বয়স তখন কত আই থিঙ্ক ফিফটি ফাইভ ফিফটি আশা আনহা উনি হচ্ছেন হ্যাঁ না আমাদের এখানে এখানে ধরা হয় প্রেম ভালোবাসা বিয়ের আগের জিনিস এমনকি আমাদের এই নর্সার ফ্রেন্ডের মধ্যে সবচেয়ে বেশ হচ্ছে দয়া হ্যাঁ এটা কি জিনিস দয়া দয়া আচ্ছা হ্যাঁ বলছিলাম ইভেন তো বলতেছি সেটা হলো রোমান্স নাই এই ধরনের একটা কথা বলছে তখন বলছে প্রেম ভালোবাসা কি সব দয়ামায় বলে কিছু নাই তো এটা একটা ইম্পর্টেন্ট আসলে লং টার্ম এর রিলেশনশিপেন করার জন্য রোমান্স লাভ এগুলো ইনাফ না ইভেন্ট সত্যি বলতে পারে যদিও ইসলাম আসলে প্রমোট করে যে লাভ এন্ড রোমান্স টা সবসময় থাকুক বাট মেইন যেটা সেটা কিন্তু আসলে লাভ রাদার আহ কোরআন হচ্ছে আই থিঙ্ক মা আদা রাইট যে একটা গুড রিলেশনশিপ বা একটা কেয়ার এই জিনিসটা আর কি এটা আমাদের সোসাইটিতে আসলে এই জিনিসটার ব্যাপারে সবচেয়ে আমরা কাইন্ড অফ গাফেল আসলে একটা রিলেশনশিপ এর জন্য একটা পিকচার দেখানো হয়েছে যে ওকে তুমি প্রেম করো মজা লাইক দিস বাট এভরি রিলেশনশিপ আসলে ওয়ার্ক করে না এন্ড অফ দ্য ডে তো আসলে ইসলাম বলে কি বলবো এটাকে আরো এক্সপার্ট অপিনিয়ন অন দিতে পারবে লাভের ব্যাপারে রিলেশনশিপের ব্যাপারে আমরা এরকম কাউকে ইনশাল্লাহ ইনভাইট করবো আজকে যাওয়ার আগে আমাদের যারা শুনছেন তাদেরকে হচ্ছে আমাদের রিকোয়েস্ট হচ্ছে আমাদের আমরা কোন ধরনের টপিকে আসলে আমাদের আলোচনা হওয়া দরকার সেসব বিষয়ে আপনারা আপনাদেরকে জানাতে পারেন আমাদের পট্টার সময় আর আলোচনা করবো এই জন্য আমাদের ইচ্ছা আছে যে আমরা স্কলারলি পার্সন যারা আছেন আমাদের আলেম বা তলেবুল স্টুডেন্ট অফ নলেজ তলবুল আলম তাদেরকে আমরা ডাকবো ইনশাল্লাহ যারা একটিভিস্ট আছেন লেখালেখি করেন অথবা যারা লাইফ আসলে কি হয় আই থিঙ্ক এটা আমাদেরকে মোর জানতে এবং বুঝতে সাহায্য করবে ইনশাল্লাহ সো আপনারা মুসলিম গ্লাস পডকাস্টের জন্য দোয়া করবেন আজকে এতটুকুই ভানাক আহ বিহান